ধ্বনি খাব ধ্বনিহা খাগো আল্লাহবর যুবক খাগো যাগো তরুন যাগো যাগো যুবক যাগো যাগো তরুন যাগো যাগো যুবক যাগো আজ কেডে শিশু আর থাকবে কত এবার তুমি নির্যাতনে কেমনে বসে থাকো চুপ থেকোনা বন্ধু আমার এবার তুমি তরুণ জাগো শ্মীর মুসলমানের দেশ জালিম কাফির অত্যাচারীরা করছে নিশেষ চচনিয়া বসনিয়া কশ্মীর মুসলমানের দেশ জালিম কাফির অত্যাচারীরা রা করছে নিশেষ কাঁচছে নিয়ে হাই দারি হা থাকো জাগো তরুণ জাগো জাগো যুবক জাগো জাগো তরুণ জাগো জাগো যুবক জাগো আজ ভুলে যে না বন্ধু আমার দেখো তরুণী তনা তোমার থাকতে হবে দেশ রক্ষার তরে যেন না আসে খুব স্বদেশে আঘাত ইসলামে ওমর খালিদ জিয়াদ হয়ে দেশ রক্ষায় জাগো জাগো তরুণ জাগো জাগো যুবক जागो जागोरुण जागो जागो जागोक जागो।, <Day> जागो।, जागो जागो जागो